বাংলা মানবতা সমাধান লক্ষ্য বই নাম্বা রা লক্ষ্য হামদুলিল্লা بعد পৃষ্টিভি বাংলার দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন প্রকৃত শান্তি লাভের উপায় কি সেটা উপস্থাপন করতে গিয়ে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ আজকে এ আয়োজনে আমার সাথে রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত আরো আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং একটি অতীব গুরুত্বপূর্ণ এবাদত পর্ব পবিত্র হাজ পালনের মাধ্যমে মানুষ কিভাবে আত্মিক প্রশান্তি লাভ করতে পারে সে আমরা আমাদের আলোচকদের কাছে জানতে চাইব প্রথমেই শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম হাজ কেমন করে মানুষের প্রশান্তি লাভের উপায় হতে পারে আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহাবাদ ইসলাম পুরোটাই শান্তি জি শান্তির জন্যই ইসলাম এসেছে ভিতে ভিতে তো পুরো ইসলাম যেহেতু শান্তি এই ইসলামের প্রতিটি এবাদতের মধ্যেই শান্তির একটা পর্ব একটা ইনশাল যেমন আল্লাহ বলেন যে স্মরণ করো সে সময়কে যখন আমি বাইতুল্লা মানুষের ফিরে আসার প্রাণ কেন্দ্র রূপে একে আমি গড়েছি ও আমনা সমগ্র মানব জাতির জন্য একটা নিরাপদ নিরাপদ স্থান হিসেবে এটাকে দিয়েছি বলেছেন ওমান করবে সে নিরাপদ হয়ে যাবে সোহান এবং এই বাইতুল্লাহর যে হজ এই হজের মৌসুমে আরব জাহানে জাহিলি যুগে যেখানে প্রচন্ড মারামারি হতো জ্জা মাস এই দুটো মাস তো হারাম মাসও এই দুই মাসে কোন খুনা খুনি কোন মারামারি ছিল না চারটি মাস সে চারটি মাসের মধ্যে এই দুটো মাস হজের মাসগুলো গুলো হুরম যে হুরম যেখানে কোনো খুনা খুনি কোনো জুলম অত্যাচার কোনো কিছুই চাহিদা যুগে পর্যন্ত বন্ধ থাকতো নিরাপদ স্থানে নিরাপদ একটা স্থান হিসাবে এটা পরিগণিত হতো তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি তাকাই আমরা দেখব যে বলছে যে যেই বায়তুল্লাই ঢুকবে সে সকল অশান্তি থেকে জুলম অত্যাচার থেকে সে নিরাপদ হয়ে গেল আল্লাহ নিরাপত্তা দিয়ে তাকে নিরাপদ করে দেয়া হলো একটা শান্তিপূর্ণ একটি পরিবেশের পরিবেশ অবস্থান নিল এমনকি একটা পাখিও এখানে নিরাপদ একটা এখানে কাটা সুপ্রিয় দর্শক শ্রোতরা আমরা প্রকৃত শান্তির উপায় হিসাবে আলোচনা উপস্থাপন করছি মহতারাম মুফতি কাজ ইব্রাহিম সাহেবভাবে বললেন তার সাথে আমি আরেকটু করতে চাই যে আসলে হাজ এটি এমন একটি আবাদত যেটার মাঝে বিশৃঙ্খলা করার কোন আল্লা সুবাহভাবে যে হাজ পালনের ইচ্ছা করবে কোনো রকমের অন্যায় অশ্লীলতা কর্মে তার লিপ্ত হওয়ার তো সুযোগ নেই এমনকি পরস্পরে ঝগড়া বিবাদে তর্কে লিপ্ত হবে এটাও তার জন্য সুযোগ নেই বরং আমরা আরো যদি একটু লক্ষ্য করি দেখা যায় যে হাজ বা উমরা বাইতুল্লার উদ্দেশ্যে যে হাজ বা উমরা সম্পাদন করতে চাইবে যখনই সে এহারাম বাধা শুরু করলো এহরাম শুরু হলো তা তখন এমন কতগুলি হালাল বিষয়গুলিও তার জন্য হারাম হয়ে গেল হারাম হারাম হালাল বিষয়গুলিও তার জন্য একটা একটা তার আর শান্তি শুধু অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি শান্তিপূর্ণ পরিবেশিত হওয়াটাই ইসলামের কাম্য জান্নাত পর একটা বড় মাধ্যম করে দিয়েছেন এবং ওই অবাদতে আল্লাহ তালা সন্তুষ্ট হন এর মাধ্যম করেছেন তেমনি ভাবে ওই জায়গাটাকেও আল্লাহ একটা নিরাপদ স্থান করেছেন জি আল্লাহ এই বিষয়টি কসম করে উল্লেখ করেন আল্লাহ বলেন ও তিন ডোমর ফলের কসম ও জৈতুন জৈতুন ফলের কসম ও তুরিনের কসম ও হালাদিলামিম এই নিরাপদ মক্কা শহরের কসম লাকাদ লাকাত ইনসান আফিয়া হাসান এ তাকিম আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ তালা কসম করে ওই কথাটাই বলতে চাচ্ছেন যে সুম্মা সোমবার আমি যে লক্ষ্য উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছি যখন মানুষ ওই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেনি তখন আমি তাকে সর্বনিম্ন আবার উল্টা ফিরিয়েছি এখানে আল্লাহ তালা মক্কা শহরকে একটা নিরাপদ স্থান নিরাপদ শহর ঘোষণা করছেন কসম করে लिप्त न সে ওই দিনের মতো ফিরে আসবে হজ করে যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে অর্থাৎ মা যেমন তাকে নিষ্পাপ করে জন্ম দিয়েছিল ঠিক মানুষ যদি এ নিরাপদ স্থানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায় আর অন্যায় অশ্লীল অপছন্দ কথ কর্ম থেকে বিরত থেকে এবাদত পালন করে তাহলে একবারে সে ওই দিনের মতন তার কাছে ভিত্তিতে এখানে আরো একটা কথা আবু বলেন। রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউলাম আল্লা আফজাল মানুষের জীবনে কর্মের মধ্যে সবচেয়ে উত্তম কর্ম কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন ইমানুল বিল্লাহ রসুলি আল্লাহর প্রতি ইমান আনা এবং তার রাসুলের প্রতি ইমান আনা এটা হলো মানুষের জীবনে সবচেয়ে উত্তম কর্ম। কর্মা জিজ্ঞাসা করা আল্লাহ এর এরপরে কোনটি তখন আল্লাহ রসুল বললেন আল জেহাদু ফি আল্লাহর পথে জেহাদ করা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলিমকে জিজ্ঞাসা করা হলো এরপরে মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ কোনটি তখন আল্লাহ রসুল বললেন উত্তম আমল যে কবুল হজ মানুষ যদি হজের মতো এ বাদতটি করে আর যদি এটা কবুল হয়ে যা আল্লাহর দরবারে তাহলে এটা হবে মানুষের জীবনে আল্লাহ স্পষ্ট করে বললেন আলহাজ আসলে মাধ্যমে যে মানব জাতি মুসলিম জাতি বিশেষভাবে এবং বিশ্বের সকল জাতি সাধারণ ভাবে আমভাবে শান্তি পেতে পারে এর আরো দুটো বিষয় আমরা নিয়ে আসতে পারি তার মধ্যে একটা হলো বিশ্বের অশান্তির মূল কারণ তোমরা ওই বিপর্যয় ভয় করো যেটা শুধু পাপিদেরকে গ্রাস করবে না বরং সকলকে সকলকে ক্ষতিটা সবার উপরে পড়বে তো যখন হজ করতে যায় তখন তারা তারা আপনার কোন অভিব্যক্তিকে স্বীকৃতিকে জুড়িয়ে দেয়া হয়েছে যে আমি সকল সিরিখ থেকে মুক্ত হয়ে বাইতুল্লাহ করতে এসেছি এই যে একটা আল্লাহ সাথে তার কমিটমেন্ট একটা অঙ্গীকার এই তো সমস্ত থেকে অশান্তি থেকে রক্ষা করবে যেহেতু সফল ফাসাদের মূল হল কব কাহ আসরিক জমি বিচরণ করে দেখো অতীতে যারা ধ্বংস হয়েছে মেসাকার হয়ে গেছে কি কারণে তাদের অধিকাংশ ছিল মসিকের কারণে মহাপ্লাবন ছিল। তারপর কমেহুদ তার ধ্বংস হয়েছিল কমে সাহেব ধ্বংস হয়েছিল আর এই বদর যুদ্ধে যে সব ধরনের শিরক থেকে বিমুক্ত হয়ে সেই মহাপরাক্রমশালী এক আল্লাহর ওয়াহদিয়াতের ঘোষণা প্রদানিয়াতের ঘোষণাটা হজ্জের ভিতর দিয়ে প্রসপৃত হয় প্রসপৃত হচ্ছে হয় না আসলে বিশ্বশান্তির একটা বিরাট শর্ত એટલે এইজন্যই সাহাবী জাবের ও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নবী তিনি আলীগ্রহণ করলেন তিনি সবচেয়ে কারণ নবী সাল্লাম হাজ এর তালবিয়া যখন শুরু করলেন এর তালবিয়া হচ্ছে তাওহ এর তাল কারণ মুশ্রেকরাও কিন্তু এখানে দেখুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং করত কিন্তু তারা বলতো আল্লাহ এটা বলতো আল্লাহ রসুল সেখানে সকল প্রকার সাথে বলতে হয় আজকে কিন্তু ওই জাহিলি যুগের মুশ্রেকরা যেমন হজের সময় তালবি পাঠ করত। माना के बोलो रही है, है।, है। বা বুঝেও বুঝতে চায় না বা আবেগে বা ভুলবশত তারা ওই এবাদত করতে গিয়ে শির্কের সাথে জড়িয়ে পড়ে যেমন ওই মাকাম ইব্রাহিম আছে তফ করার সমাতে। মাকামে ইব্রাহিমকে চুমা দেওয়ার সফলতা মনে করে আপনার ওই যে সাফা মারোয়া পাহাড় আছে সাফা পাহাড়ে যখন দৌড়ানো আরম্ভ করছে তখন সেখানে চুমা দেওয়ার চেষ্টা করছে যখন মারোয়া পাহাড়ে পৌঁছছে তখন আগে সেই পাহাড়টাকে আমরা সম্মানিত দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শুনলেন এতক্ষণে যে আসলে হাজ এটা প্রকৃত শান্তি লাভের একটি উপায় তবে সেটা হতে হবে ত্রুটিমুক্ত ত্রুটিমুক্ত আমরা সিদ্ধিদাতমুক্ত এবং যে কোনো ধর্মীয় ত্রুটিমুক্ত পরিবেশে হসতা হতে হবে এই আমরা সাময়িক সময়ের জন্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবারো আপনাদের কাছে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ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 क्यों इ मंद पथ के निर्वाचन ना करा परम रहर सम्मानित दर्शक श्रोता পরে আমরা আমাদের এটা বিশ্ব শান্তি কিভাবে অর্জন হতে পারে এর একটা মডেল কিন্তু সারা বিশ্বের সকল দেশ থেকে সেখানে কত গোত্রের কত ভাষা লক্ষ লক্ষ মায়ের সন্তানরা যে শিক্ষার মাধ্যমে এখানে মানুষ এত শান্তিতে এত নিরাপত্তায় নারী পুরুষ এইভাবে তারা নিঃসংকোচে থাকতে পারে তাদের কর্মতারা সম্পন্ন করতে পারে সেই শিক্ষায় বলছেন যে এরা অফদুল্লাহ বা আল্লাহর আল্লাহর মেহমান বা ডেপুটি ডেপুটেশনুটেশন প্রতিনিধি দল এই আদেশটা একটু বলবেন যে রাসুল সাল্ল বলেছেন যারা হজ করতে যায় উমরা করতে যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান অফদুন মানে যারা আগন্তক কোনো জায়গায় যারা মেহমান হিসেবে যায় যারা হজ এবং ওমরা করতে যায় অত্রহাদিস আল্লাহ রসুল বলেছেন যে তারা হচ্ছে আল্লাহর মেহমান এই যা দা আহ আজাবাহম যখন তারা দোয়া করে আল্লাহর নিকটে তখন আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন অনিস্তাফার ফা গাফর আলহম যখনই তারা আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এমন একটা এবাদত হজ এমন একটা শান্তির মাধ্যম হজ যে মানুষ দুনিয়াতে যে কোনো এবাদত করুক না কেন এবাদত করাকালীন সে আল্লাহর মেহমান নয় সে তার এবাদতে আল্লাহর সন্তুষ্ট পাবে পেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু হজ এমন একটি ব্যতিক্রম এবাদত যে যারা এবাদত যখন করতে যায় তখন আল্লাহ তাল্লা রসুল তাকে আল্লাহর মেহমান বলছে এবং সাথে সাথে আরো দুইটা কথা লাগিয়ে দিয়েছেন এই আল্লাহর মেহমান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখন তা কবুল করে নেন এই আল্লাহর মেহমানগঞ্জ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ হয়ে যায় কিন্তু মানুষের ঋণ আল্লাহ মাফ করেন না কিন্তু সেটাও মোজদালেফার দোয়ার মাধ্যমে মাফের একটা ব্যবস্থা আলাদা করে দিয়েছেন নবীজির দোয়ার মাধ্যমে পাওনা বিভিন্ন নামত দিয়ে রাজি করিয়ে দিবেন ঠিক আছে তুমি তাকে মানে যার জন্য কথা বলতে হয় যে আসলে যেটা রিন বোখারি মুসলিম একটা হাদিসে এসেছে যে ঋণের বিষয়টি ব্যতীত সব ক্ষমা হয়ে যায় মানুষের বিভিন্ন জটিল যেটা না করেছেন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা কথা আপনার কথা থেকে সেটা হচ্ছে যে আল্লাহর মেহমান যারা তাদের মেহমান বা আপায়ন আল্লাহর পক্ষ থেকে হবে राफर मठी जत क्षमा करें পৃথিবীর আর কোন স্থানে এইখানে আর একটা কথা যেটা আমার মানে মাথায় বারবার আসছে সেটা একটু বলি খেল করি আসলে সেটা বলতে যাচ্ছি। যে আমরা খুব ভালোভাবেই অবগত বিশেষ করে যারা জ্ঞান চর্চা করি শরীর চর্চা করি তারা অবগত আর এখনি আমরা আমাদের পৃষ্ঠীর দর্শক মুসলিম ভাইবনকে বললাম যে যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান তার মানে তার বিশেষ ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে সাথে আমরা এখন এটাও বুঝতে পারলাম যে আর ফার্মার সবচেয়ে দোয়া কবুলের জায়গা এখানে যত দোয়া কবুল হয় আর কোনো জায়গাতে তত দোয়া কবুল হয় না এটা সবচেয়ে বড় ক্ষমাপ্রাপ্তির জায়গা এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় সেখানে সবাই নিজ নিজ গতিতে নিজে দোয়া করে যে গতিতে আল্লাহ করেছেন এবং করতে বলেছেন। সেখানে কাবা ঘরের পৃথিবীর সকল মুসলিম নারী পুরুষকে যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেন না অথচ এত ক্ষমাপ্রাপ্তির স্থান কিন্তু এই আমলটা কি করে হতে পারে এখানে সেই টঙ্গি বা ইত্যাদির কথা বললেন কিন্তু আরো আফসোসের সাথে বলতে হয় সেই সেই আরাফার ময়দানেই এমন কতগুলি গ্রুপ রয়েছেন বা হজের প্রতিনিধি রয়েছেন এজেন্সি রয়েছেন ভাড়াটে আলেম রয়েছেন আমি নিয়ে আসি এখানে একটা হলো আল্লাহ বলছেন তোমরা বাইতুল্লা হজের বা ওমরাজ যখন এহারাম করে রওয়ানা হবে হত্যা করলো এটার কা একটা ছাগল তাকে কোরবানি দিয়ে পাপ থেকে তাকে মুক্তি পেতে হবে নাহলে রোজা রাখতে হবে হলে ছয় জন খাদ্য দিতে হবে একটা দেওয়া হয়েছে এটা যে বিশ্ব পানি একটা হ্যাঁ এত বড় শান্তিপ্রদ পানি পৃথিবীর কোথাও নাই আল্লাহ যে ইন্মো এটা একটা এই যে শান্তির উপাদান গুলো এই হজের সাথে আমরা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ শুক্রিয়া বৃন্দকে आंतरिक मुबारकबाद जानते शात पृवर मुहूर्ते जरा दूरदर्शन सामने बसे उपभोग करुष्ठान तर के आंतरिक मुबारकबादी साथे साथ आहवान कर सामर्थ्य रे देरी ना द्रुत हज सम्पादन करूँ एवं आल्लापाकर प्रकृत शांति जाते निहित रेखे से शांति अर्जन कर অত্যন্ত সতর্কতার দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক নিয়মে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রদর্শিত পন্থায় হাজ সম্পাদন করবেন আশাবাদ ব্যক্ত করে আজকের এই পর্ব থেকে বিদায় চেয়েছি অকুল কউল হাদা আস্তফুল্লাহকুমুল মুসলিমেন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত িয় দেখি নাই বম্পনু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 টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন পূরণ করুন আমি জান্ন